নবী সাল্লা সাল্লাম এ সহধর্মিনী আইসর আদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সূর্যগ্রহণের সময় সালাত আদায় করেন তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন অতপর দীর্ঘ কিরাত পাঠ করেন অতপর তিনি দীর্ঘ রুকু করলেন অতপর মাথা তুললেন আর স্বামী আল্লাহ উলিমান হামিদাহ বলে পূর্বের মতোই দাঁড়ালেন এবং দীর্ঘ কিরাত পাঠ করলেন তবে তা পূর্বের কিরাতের চেয়ে অল্পস্থায়ী ছিল আবার তিনি দীর্ঘ রুকু করলেন তবে এই রুকু প্রথম রুকুর চেয়ে কম দীর্ঘ ছিল অতপর তিনি দীর্ঘ সাজদা করলেন অতপর তিনি শেষ রাকাতে প্রথম রাকাতের অনুরূপ করলেন এবং সালাম ফেরালেন তখন মুক্ত হয়ে গেল অতপর লোকদের উদ্দেশ্যে তিনি খুদ্বা দিলেন ক্ষুদ্বায় তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বললেন এ হচ্ছে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু কিংবা জন্মের কারণে গ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা ভীত অবস্থায় সালাতের দিকে গমন করবে